আপনার তো জনপ্রিয়ত এবার হান্ড্রেড পার্টার সাপোর্টার পিছনে আছে দুইটা গুলি ফুটাইয়া আর অস্ত্রের ভয় দেখাইয়া আমি সুজন আমারে রাজনীতির মাঠ থেকে দূরে সরাই দেবে রাজা না? না? থাকেন আপনার মতো দুই চারটা চোখ ছাড়া খুব বেশি কথা শিখছ জান ক্ষমতায় থাকতে কি চুরি করস নাই তুই গম নুন তেল কোনটা বাদ দিছি টাকা বয়স্ক বাতার টাকা মাদ্রাসার টাকা মসজিদের কিছু বাদ দিছ নাই? রাখতো খুব ব্যাধবি না ভাই সাবধানে পুরো হয়ে যাবে সাপ্তান দিল তার করছো তার উপর করছো চৌদ্দিখের ভয় দেখায় জ্বালায় জ্বালায় ঘুরাইয়া রইদের মধ্যে আর আমার বাপের তো আচ্ছা বাজারের পাশে তিন কাটা জমি বিক্রি করছে সবাই জানে দলিল আপনি কথা বললেন তোমার বাবা গেছে আর নাই লম্বা লোকজনের তো ভালাইলে বুদ্ধি কিন্তু মাথা উঠে দেখা তাই না কারণ না আমার এলাকায় বাপে রাজা আমারে তুই চিনা হাতে তালুর মধ্যে লয়া ফুদিম একদম ঠিক আছে माइा के যা একদম আপনারা একটু দেন সংসার করলে তো গরম জীব পরে আমার একটা স্বপ্ন আছে আপনি তো জানেন কিন্তু মুশকিল হয়েছে তাছাড়া বিরোধী দল আজ করেছে নামে একটা মার্ডার কেস আছে আছে না তাছাড়া আমি জানি আমার সামনে কেউ কোনো কিছু করার সাহস না সিন্ডিকেট করব আমাকে বিরুদ্ধে করতে. আমাকে কথা দিলেন যে শুনলাম সুজন বলে মাঠটা খুব গরম করতেছে থেক না ওর একটু ঠান্ডা ঘুরা দিয়ে দিন আয় বাড়ির যে অবস্থা এই দিকে কোথাও রায় আচ্ছা ওটা আমার বাড়িতে থাকবেন তারপর দিয়ে কী হয় কেন আসমানের নিচে নাই আপনার লগে ঘুমাও না আসমানের নিচে পুরা দুনিয়ায় আমার যান ঘরে দোকান যান যান ভূত আগে দেখছেন কোনদিন ভূত চিনল আরে ওই ভূত হইলে আমি ওজা বিষ্ঠামাইতেছি সারান আপনি বাইরে ছিলেন চিল্লিখা টয়লেটে যাব জান চিবি দিয়া ঘরের পিছনে যান টয়লেট আছে আমার অনেক ডলারে যদি সাপের থেকে আরো বিষাক্ত মাল হয়েছে আমি আমার লোক কথা সাপের ডরান রায়া তো দিমানুstacked কই পোনারে পিজে বাইর করতে আমার তো শরম করতে আছে তুমি আই দিলে ভাই আমার কাজ কি কিন্তু তোর কথা তোইড়াই করছি যতক্ষণ পারো করবি নাইলে আমার চোখের সামনে থেকে ছরা ভাইজান ছোট করিসা তুই সামারে আগা করা Yeah. আপনার বাড়িতে রান্নার ব্যবস্থা করেন আপনি সবজি নিয়ে আসলেন তবে বিল থেকে মাছ ধরলেন আমি রান্না দিলাম দুজন মিলা খাইলাম একটা ভীড়া আমার বাড়িতে আপনি আর দুই বেলা না আপনি তো বলছেন আমার নিতে আসবো আপনি যেমন বলছেন তাহলে খুঁজে পাইবেন না পাইবেন আমার বাড়ির থেকে দূরে আছে অনেক ভালোই আছে আপনার তো সুন্দরী একটা মাইয়া এরম একটা একলা বাইতে আমার মতন একটা ভয়ঙ্কর মানুষের লোকের আছেন ডর করেন আপনার আপনি তো বলছেন একটু আগে আপনার না ভয় পাইতে। এরকম দৌড়া দৌড়ি পারিয়া কোনো লাভ হব বুঝলাম আমার মাইয়া তোমার তো হবো বৌ তার তো কোনো যত ঝামেলা কারো কাছে কিছু বলতেও পারতেছি না আর বউ সমলাইতে পারবো না বিয়ে করা দরকার কি এখন তুমি কে আমি কে এসব বলে কোনো লাভ আছে আমার না আপনার বাড়িতে আরো কয়েকদিন থাকতে কেমন একটা ফিল হইতেছে আসল না নকল সেটা পরে বুঝা যায় শুনেন? একলা বাড়িতে আমার না পর সাথে কথা বলার অনেক সময় আপনি বুঝছি আপনি ভয় পাইছেন পরের গল্প বলল যদি শহর করে আচ্ছা ঠিক আছে বিদায় দিয়ে আপনার একটা জিন পরিকল্প আমি শোনাই একদেশে জিন তার নাম রাজন জন্মের পর সে তার বাপেরে পায় নাই এক গোলা খাওয়ানোর লিখা মানুষের দোয়ারে যায় কি মানুষের দোয়ার দোয়ার যায় কখনো যায় পেটের ক্ষুদা তো ভয়ঙ্কর জিনিস মানুষের দোয়ারে জিন যায় জিনের দুয়ারে মানুষ যায় পেটে খিদা মানুষের লাক্তি উষ্ঠা খেয়ে তোর পেট ভরে না রাজন করা শুরু করলো সামনে থেকে চুরি করলে তো বাঁচবে না রাজন তৈরি কি করবো ডাকাতেই দিনের বাসায় তারপর থেকে রাজন ডাকাই কি বলত জিন কখনো ডাকাতি করে চুরি করে আমি তো জিনটি কি তো শুনি নাই আচ্ছা আপনি বাদ দেন জিনের গল্প শোনার দরকার নেই আপনি আমার একটা পরের গল্প শোনেন দিন পরিনা এক সময় রাজন যে পর মনে ধরল তারপর আগো কি ফিরি কি সংসার কি দিন রাত এক করে ভালোবাসা আর সামদুল্লাভের কত কথা না কি দারুন এজন্য আপনাকে বলছিলাম পরিকল্প বলে বৌমা যদি না পছন্দ করে তাহলে করবি না কাজ কাজ যদি না করলে খাবি কি সংসার চালাবি কেমনে কর ওই যে কালীগঞ্জের আর তোর দায়িত্বটা তুই নেইটা সালিত হয় আর ওই যে ওই বাড়িটাও তুই দলগুলো কালিগঞ্জের দালানি গে ও সমস্যা কি হ্যাঁ জান জানো ভালো আর আমি তো দু দিনের জন্য কলকাতায় যাবনা আমি যে কদিন থাকুন না তুই একটু সামলায়নি তারপর রাজন পরি সুখের সংসার করতে লাগলো তাই না দিলো. একদম খারাপ মানুষ শরীরে মাইরে ভালো কথা রাখনি আমায় ছিঁড়ে চলে গেছো তুমি পারে আপনি জানেন না পুরীর আকাশে থাকে মাটিতে কখনো আসে আর আপনি কইতেছেন না আসে গল্প করে আবার কইতা পরি মারি রাখলি একটা ঐতিহাসিক আনছি আমি সুতরাং আপনি আমার কাছে কিন্তু আসামির মতন আর আমি গেলাম পুলিশ জঙ্গল পর্যন্ত এরপর আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি মাঝে মধ্যে বিশ মিশন লাগে মহিলা পুলিশ করতেন আপনি পুলিশের কথা আপনি কিন্তু মানুষ ভালো আছেন দিতে পারেন না সারন যায় না একটা জিনিস পাইতে বাকি আছে ওটা পাইলে হয়তো সারনজীব কি জিনিস আর প্রতিশোধটা নেওয়ার লিগে দরকার ক্ষমতা আর ক্ষমতার জন্য নির্বাচনে পাশ করানোর টেকার থেকে বড় ক্ষমতা নাই ক্ষমতার যে মূল্য জগতে বুঝবেন না আমার আমার আব্বা তুই এলাকার আমি তো বাড়ি যাবো না আপনি কিডন্যাপ করছেন না খুব ভালো কাজ করছেন আমার নয় বাড়িতে দম বন্ধ হয়ে আসে আমি চাই না আমার আব্বা যে কয়টা বিয়ে করছে আমি নিজেও জানি না তোমার তো মা মারা গেছে দিন আগে ভাবলাম সংসারের জন্য তোমার আদর যত্ন করার জন্য একটা মায়ের দরকার তোমার জন্য মা নিয়ে আসছি বুঝছো সংসারে একজনকে দিয়ে তো সব কাজ হয় না তাই তোমার জন্য আরেকটা মা নিয়ে আসলাম দুইজন বান্ধবীর মতো থাকবা সংসারটারে দেখে শুনে রাখবা ঘটনাটা ঘটা যায় কি ঘটনা কেন তোমার আমার বিয়ের ঘটনাটা আপনার সাহস তো কম না কোন সাহসের সব কথা বলতেছেন আমার সাহস আছে দেখে তো বলতেছি দেখো মিথিলা করতে শুধু রাজি হয়ে যাও প্রয়োজনে প্রয়োজনে তোমার লইয়া আমি বিদেশ জামোগ তুমি শুধু রাজি হ্যাঁ জানো আর জানি কারি না সময়ের মতন পাইছ কাজী ডাকানোর ব্যবস্থা কর মান বল আমি জীবনে দেখিও নাই আপনি বাসেন নাই তো কি হয়েছে ওই তো আপনারে খুব ভালোবাসে আমি বিয়ে করবো চিনি না আমি চিনি না বিশ্বাস করেন আমি ওনারে চিনি না আমার একজন অনেকজন ওনার কী নাম করেছে ভাই বিশ্বাস করেন ছি ভাই ভাই ওই না ভাই সুজন ভাই আমার তো ওনার কিটন করেছে ভাই আমি করিনা ইচ্ছা করে আছে। তারপরে ওই ছেড়ে কীরনাম করেছে রাজনীতি একটা খেলা কার পায়ের বল কে গোল দেয় কেউ করিতে পারে না বাচ্চা আমার খেলি গাছ তুই তোর খেলি গাছকে শেষ রে রাজা নিজেরা তো খুব মাস মনে করো না আমার নাম রাখছো রাজা শোন তুই মাস টান হইতে পারো কিন্তু রাজা হইতে পারবি না বহুতো খেল দেখাইছো বহুত খেল দেখাইছো এবার চলো তোমার খেল দেখায় আমি চলো শুনে কামসাইরা ভাল আছি জি বাজান তাহলে আমি আসমু জি সব বাস আজকাতে গা রাজার সব দায়িত্ব তরকান রাজনীতি একটা খেলা মনে হয় খেলাটা আমি খেলতেছি কালকার থেকে রাজার আসুন তরে দিয়ে দিলাম তবে প্রমোশনটা কাজে লাগানোর আগে তো রাজারে রাজার জায়গার থেকে সরাই তুই কি কোন কিছু না? রাজশিরত কত জীবন শেষ করে দিচ্ছেন বাজান আপনার জীবন একটা আপনার জীবন একটা কে লেগেবো বাজান আপনার কি একবার মায়েরা শান্তি পাবো আপনার মারন লাগো বার বার